এবং বুয়েটের দুজন স্টুডেন্ট আহ অবশ্যই বুয়েট এর দুজন গেস্টকে আমরা কেন ডাকলাম সেটা সব মতো বোঝা যাচ্ছে কারণ কিছুদিন আগে আমরা জানি যে বুয়েটের একজন স্টুডেন্ট হলে ছয় ঘন্টা পিটে হত্যা করা হয়েছে তো আমরা পুরো দেশে দেখেছি এটার ব্যাপারে একটা ব্যাপক একটা আলোড়ন একটা খুব তো আমরা বুঝতে পারি যে আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা বোঝার জন্য পলিটিক্যাল অ্যানালাইসিস নাই বাংলাদেশের পলিটিক্যাল যে অস্থিরতা সামাজিক যে একটা নিরাপত্তাহীনতা এই সবগুলো জিনিসটা একটা একটা একটা কি বলবো একটা রিফ্লেকশন যদি বলি যে আসলে আপনার আপনার কিভাবে হত্যা করা এটা এটা একটা কন্টিনিউশন বা এটার একটা অনিবার্য একটা ফলাফল বা একটা পরিণতি যে এভাবে আজকে আমাদের বইটার মতো স্টুডেন্টদেরকে তাদের হলে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটা এখন আর কোন ধরনের অস্বাভাবিক হয়েছে তো কেন আমরা কিভাবে এ ধরনের একটা ঘটনা ঘটলো বা আসলে এটার আগের পরের পরিস্থিতি কি কিভাবে আসলে বইটার মতো একটা জায়গা যেখানে একটা আজকে থেকে দশ বছর আগেও পরিস্থিতি অনেক অন্যরকম স্বাভাবিক ছিল শান্ত ছিল সেখানে কেন এরকম আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার শুরু করার আগে আমরা প্রথমেই মুসলিম রাজ পডকাস্টের পক্ষ থেকে আসলে আমরা বেশ কয়েক মাস ধরে বেশ অনিয়মিত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 তার আগে আমি আসছি তো হচ্ছে আমি বইটা যখন ঢুকি তখন হচ্ছে যে পরিণতি পাইছে তো ২০১৫ তে ঢুকার পরে হচ্ছে আমরা আমি যখন দেখি তখন হচ্ছে তৎকালীন যে ধরেন মানে যে ছাত্র সংগঠন সেটা আসলে সবাই জানে যে কারা তো তাদের কার্যক্রমগুলো ছিল সেগুলা মেনলি হচ্ছে ধরেন বিভিন্ন হলে নতুন যারা উঠে তাদেরকে হচ্ছে বিভিন্ন দেয়া চেষ্টা করা তারপর হচ্ছে বিভিন্ন হল সম্মেলন করা এইসবের মধ্যেই একটা ছিল কিন্তু হচ্ছে যখন দুই হাজার হ্যাঁ দুই হাজার দিকে যখন শুরু হয় তখন আসলে দেখা যায় হচ্ছে একটা মানে তখন এই ঘটনাগুলো আমরা বেশি শুনতাম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 এবং তারা যে ছেলে পেলেদেরকে মারধর করা বা ধরনের ঘটনাগুলা গুলা তোমরা এসেই দেখতে দেখ দেখছো তাইতো ওকে মোটামোট নিহাজ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 ধরেন রেগিং এর মধ্যে ছিল বেচ আসে যেকোনো মিছিল হইতো তাদের বাধ্যতামূলক ভাবে অংশগ্রহণ করা আর যদি কোনো কারণে আপনার মিস যাই তখন হয় কি রাতের বেলা তাদেরকে মারা হয় এই ধরনের ঘটনা আমাদের আমাদের আসন হলো বেশ কেমন ঘটেছে এবং আমাদের পরের বছর আপনি হয়তো অলরেডি শুনেছেন যে জন জুনিয়র তিনজন জন জুনিয়রের অলরেডি কানের পর্দায় খুব বাজে ভাবে আঘাত একজন একজনের কানের পর্দা একদম পারমান্ট ড্যামেজ হয়েছে আর দুইজনের মোটামুটি ভিতরে ব্লিডিং হইছে ছিল যে তারা আসলে আচ্ছা আচ্ছা এই যে জিনিসগুলো মনে করো যে মনে মার মারধরের লেভেলে চলে যাওয়া বা চর থর আমি বলি আমি আমি আমি যখন আসছি আমি আমার এক্সপিরিয়েন্স বলি আমি যখন রাগিং দেখলাম ইট ওয়াজ মাইল আমাদের দুই বছরে ঠিক আছে মানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আবাসিক হল গুলাতে নর্মালিউন্টি টু এইভারেজ ছেলেদের হল কথা বলতেছে তো ওখানে হচ্ছে দেখা যাচ্ছে রাত বারোটার দিকে আচ্ছা তারপর এটা গেল তারপর মানে যেটা বললো যে হচ্ছে র্যাগিং এর আমি অনেক র্যাগিং এর কথা শুনছি র্যাগিং এর কথা মানে আমার মানে এত বেশি খারাপ লাগছে মানে আসলে হচ্ছে কি বলবো সেটা হচ্ছে আমাদের পরের ব্যাচ পরের ব্যাচ আসার পরে ছেলেটা দেয়া হয়েছিল হলো যে হচ্ছে মানে সেখানে কোন কথা বা নিয়ম হয়তো একটা ভঙ্গ করছে তো বলা হইলো যে ওইখানে টোটাল চল্লিশটা স্টুডেন্ট ছিল ঠিক আছে তাকে সবার সামনে দাঁড় করানো হইলো এবং হচ্ছে তেতাল্লিশ জনকে সবাই সামনে যাবে একটা করে চট দিয়ে আসবে আচ্ছা একজন আচ্ছা আচ্ছা আচ্ছা তুমি কি মনে করো বা তোমার কাছে কি এরকম খেয়াল করছো কিনা র্যাগিং এর মধ্যে যেটা ডিফারেন্স আছে আমাদের সময় কথা আমি বলতেছি ছেলে পেলে নর্মাল ছেলে পেলে বা মনে করি এটা না করলে তৈরি করতে হবে পান বিষয়গুলো র্যাক যেগুলো আসতেছে দেওয়া হচ্ছে এগুলাকে আসলে পলিটিক্যাল ছেলে পেলেরাই করা এখন হ্যাঁ এখন হচ্ছে এটা হচ্ছে জিনিসটা কি আমরা যখন উঠলাম হলে তখন দেখলাম যে হচ্ছে আমাদের সাথে বাট ইদের দেখা যাচ্ছে মানে বাজে র্যাগের কারণে যারা ধরেন নন পলিটিক্যাল তাদের নিজেদের মধ্যে হচ্ছে একটা গিল্টি ফিল চলে যে মানে এত বাজে করতেছে আমি কিছু বলতে পারতেছি না কারণ দেখা যাচ্ছে যখন সম মানে সে যখন ফ্রেন্ডরা তিন বছরে যা দেখা গেছে ঠিক আছে একজন কে হচ্ছে আমার পরিচিত একজন খুবই ক্লোজ আমার তাকে হচ্ছে একদিন রাত দিকে ডেকে নেওয়া হয়েছে ঠিক আছে সে যায় নাই বারোটার দিকে সবাইকে ডাকছে সে যায় নাই তো হচ্ছে গেছে তো তো সে নর্মালি ছিল সে হচ্ছে একদম মানে নামাজ কালাম করতো এখনো পরে তো তাকে দাঁড়াইতে বসতো এখানে সে দাঁড়াইছে হ্যাঁ তো ও দেখতেছে সবার হচ্ছে মানে মাথাটা নিচে করা ও তো আর জানে না যে কেন মাথা নিচে করা ঠিক আছে যে হচ্ছে ছাত্রলীগের যে এই এখানে যারা আছে তাহলে তাদের সাথে তোর পার্থক্য কি তো ও তোর বুঝে না যে কি বুঝাইতে চাইছে ও আর কিছু বলে না ভাই পার্থক্য তো দেখিনি এখানে মানে সবাই তামার বেছে তখন হচ্ছে তাকে একটা চড় মানা হয়েছে মানে আমি তোমার প্রশ্ন করি একটা সেটা হচ্ছে এই ধরনের র্যাক কেন দেয় মানে সাঁচলিকের ছেলেপেলারা ইয়েটাকে যখন আমাদের সময় ছেলেপেলার র্যাক দিত না বলা হয় যে র্যাক দিলে সিনিয়র এটা যেন র্যাক দরকার নাই বাট ছাত্রলীগ এই লেভেলে যাচ্ছে এটাতে সম্পর্ক ভালো কোনো কারণ নাই বরং অন্যরকম কিছু হতে পারে যেটা নেগেটিভ বাট ওয়াই তারা নন পলিটিক্যাল ছেলে সবার সাথে যারা তাদের অ্যাকচুয়ালি কোন ধরনের তখন এই যে রেগিং গুলো যখন ফেস করতাম শুরুর দিকে অনেক বেশি বিরক্ত লাগতো তখন আমরা নিজের বেচমেটের সাথে কথা বলতাম যে আমরা যখন আমরা এক বছর পরেই তো তাদের ভূমিকায় যাবো তখন কি আমরা এই জিনিসটা কন্টিনিউ করবো কিনা তখন বেশিরভাগ ক্ষেত্রে তার উপর একটা মেন্টালি একটা সে মানে একটা ইয়াতে আছে তো ওই অবস্থাতে তার উপর যদি এই ধরনের একটা টর্চার করা হয় সেই ভেঙে পড়বে তো তাদের কাছ থেকে আমি এটা পেলাম হচ্ছে যে তারা এটা সম্পূর্ণ বিপক্ষে বাট একটা বছর পরে লাস্টের দিকে যখন গেলাম তখন তাদের সবারই মতামত হচ্ছে না এই জিনিসটা করা দরকার এটা না হলে সিনিয়র জুনিয়র বন্ডিং হবে না আপনি যেটা বলছেন তো এই ধরনের একটা ব্যাপার আর কি তো এটাকে আমি আপনি এটাকে আমি বলতে পারি যে এক ধরনের বিকৃতি মানসিক বিকৃতি যে তারা রেগ খেতে যেতে আসলে মানে তাদের এই মেন্টালিটিটা আসলে ওইভাবে গ্রহ করি আর সবচেয়ে যাইতেও পারে না তারা ওই অতটুকু পরিমাণ র্যাগ দেয় না আমি এক কথাই বলবো যে মানসিক বিক্ষিত তার রেগ থেকে খেতে আসলে তাদের মেন্টালি তো হয়ে গেছে আবদুল্লাহ তুমি বলো তোমার কাছে তুমি যদি এমনি চিন্তা করি যে পরিচিত হওয়া বড় ভাইরা আসলে ছোট সাথে আচ্ছা তোমরা নতুন আসছো নতুন কথাবার্তা বলা দেখা করা মজা করা যাই আছে এটা একটা সেক্টর বা সাইড আরেকটা সাইড হচ্ছে তো এটা ওই যে আমি ঠিক শিও না এটাকে নিহাত বলতেছিল না মহসিন বলতেছিল মনে হয় নিহাত বলতেছিল যে এটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আসলে মানে একজনকে হিমিলেট করে নিচু দেখায় মজা নেওয়া আর যে বেশি আগে খাইছে সে পরে আরো দিচ্ছে তার মানে কিউ এটা এই যে এই অ্যাটিচিউড টা কিন্তু শুধুমাত্র র্যাকিং এর ক্ষেত্রে না আমি তোমাকে বলি তোমার মনে করো বউ সে হয়তো কাইন্ড অফ অপারেস্ট হয়েছে শাশুড়ির কাছে তো সে যখন শাশুড়ি হচ্ছে সে নিজের সেইম রোল প্লে করতেছে একসময় কিন্তু কমন আবার তুমি দেখো যে টিচিং এর ক্ষেত্রে নাম্বার কম পাইছে টিচার আমাদের বাংলাদেশে ব্যাখ্যা করতে পারবে বা আমার কাছে মনে হয় সাইকোলজি পাস ডাউন করে মানে যে একসময় অপ্রেস হয়েছে সে একসময় জালিম হয়ে ওঠে যখন তার হাতে পাওয়ারটা আসে আমি কি একটু অন্য জিনিসটা একটু দেখার বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমি যদি এইভাবে জিনিসটা ধরি যে আরো দশ বছর আগে বা ২০ বছর আগে ব্যাপারটা ছিল ভিন্ন আস্তে আস্তে বাজেবে অবস্থা যাচ্ছে ঠিক না হ্যাঁ এবং কারেন্ট সিচুয়েশন হচ্ছে ধরে নিলাম হচ্ছে চরম অবস্থা আর পরে আর কি আল্লাহ ভালো জানে তো এটা কি এমন হতে পারে না যে ওভার দা ইয়ার যেহেতু এরকম কোনো কথা না যে দাপট দেখাচ্ছে এটা কি এমন হতে পারে না যে মানে আমি আমার হাতেই সব টিচাররা আমাকে ভয় পায় আমার কাছে পুলিশের নাম্বার আছে সবে আমি কন্ট্রোল করতেছি মানে মনে করো জাহাঙ্গীরনগরে এই ধরনের র্যাক এই মারপিট লেভেল যাই কিনা জানা খুব হিউমিলিটিং এই প্রবলেমটা বহুত আগে থেকে ছিল এটা রিসেন্টলি এখন ওরা আসছে ওরা বলতে শেয়ার করতেছে আমাদের সাথে যেটা হচ্ছে বাট ওভারঅল র্যাগিং জিনিসটা সবসময় নন পলিটিক্যাল ছেলেপেলা করে মানে মারধর লেভেলে যাচ্ছে থাপ্পর চর এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে সেটা হচ্ছে র্যাগিং ইজ এ ব্যাড কালচার অফ ইউনিভার্সিটি অফ অ্যাক্রস দা কান্ট্রি মানে সব জায়গাটা আছে ইভেন প্রাইভেট মনে আছে কিন্তু এই বিষয়টাকে ছাত্রলীগ তাদের যে একটা মানে করতেছে। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আমি এটাকে বলতে পারি এক অর্থে যে একটা ছেলে যখন প্রথমে আসলো সে প্রথমে দেখলো ছাত্রলীগের এই দাপট হম চর উল্ট কথা বাইরে গেলেই মায়ের কাইন্ড এই জিনিসটাকে তারমাম পাওয়ার নিয়ে চলতে হবে আমাকে বিষয়টা অন্য লেভেলে আরো ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে কারণ এই যে রাগিং এর মাত্রাটা উইদিন হয়তো এক ইদিন সেন্স আমি বলতেছি যদি এটা কোনোভাবে টলরেবল না মানে হওয়া উচিত না একটা মানুষকে কেন একটা মুসলিমকে হিমিলেট করা হবে একটা মুসলিম কেন একটা মুসলিমকে হিমিলেট করবে একটা মানুষই বা একটা মানুষকে শুধু শুধু কেন করবে তারা আসলে কি বলে যে অস্ত্র আমি যদি বলি আমার ধারণা এটাই ওকে আর একটা কথা বলতে চাই আমি আসলে ওই যে ভাইয়ের যখন বলতেছেন যে সম্পর্কের বিষয়টা পরিচিতির বিষয়টা ঠিক আছে তা আমাদের যখন হচ্ছে ডিপার্টমেন্টাল হিসেবে বলতেছি এখন আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র দিন আসলো তখন হচ্ছে তো হচ্ছে আমাদের ইয়াতে চারজন আমরা চারজন পাঁচ ছয় ছিলাম আমরা যারা হচ্ছে নামাজ কালাম করতাম আমরা হচ্ছে ভাইয়াদের কে বললাম যে ভাইয়া আমাদের তো দেরি হয়ে যাচ্ছে একটার দিকে আসছে ভাইয়ারা আমাদের তো নামাজ করতে হবে চলে যেতে হবে না তখন আসার পর সবাইকে জিজ্ঞেস করলো কে কোথা থেকে আসতে হ্যানতেন তারপর ওই আবার বলি যে হচ্ছে সবাইকে বড় ভাইদের সাথে ভালো সম্পর্ক এখন হচ্ছে এখানে একটা সমস্যা হচ্ছে ভালো সম্পর্ক রাখতে গিয়ে ট সিনিয়রদের মধ্যে যারা খারাপ ছিল তাদেরকে বা এক বছর পর পড়াশি মরে দাঁড়ায় বিড়ি খাচ্ছে হলে শোনা যায় হচ্ছে সে মদ খাচ্ছে গাড়া খাচ্ছে ঠিক আছে তাহলে এখানে যে তার নৈতিক যে স্কলনটা হইলো এর জন্য আমি যতগুলা দেখছি সবগুলার মানে মূলে হচ্ছে ছাত্রী আমি এই কথাটাই বলি আমার পরে যা যতগুলো ব্যাচা আসছে আমি বলছি দেখো এই কথা অনেক শুনবা যে হচ্ছে একদিকে বাড়ো ভাই হচ্ছে ভালো সম্পর্ক রাখলে তোমার ভবিষ্যতে কাজে দিবে বা সম্পর্ক ডেভেলপ হবে বা এমন এমন ভাবে চলবা না ভাইয়াদের সাথে কোন ভাইয়ের সাথে তোমার ভালো সম্পর্ক হওয়া উচিত আচ্ছা আচ্ছা এই যে কথাটা বললো এখন যে তোমার ছাত্রলীগের সাথে ছাত্রলীগের পাল্লায় পরে বা যে ঠিকানায় হোক তারা করতেছে এখন আবার প্রশ্ন হচ্ছে সম্ভাবনাটা বেটার রাইট হ্যাঁ হ্যাঁ বুয়েট অনেক দিনের পিছিয়ে আছে অনেক অনেক কথা বলবে ফাইন আই এগ্রি পরেও বুয়েট থেকে একটা ছেলে স্কলারশিপ বাইরে যাওয়া বা দেশের মধ্যেও জব পাওয়া দেশের জব না ছেলে কেন আসলে ছাত্রলীগ করে ছাত্রলীগটা কিন্তু একটু একটু শেষ করি মনে করো ঢোকার আগে আমার ছাত্রলীগ সম্বন্ধে যে আইডিয়াটা নিয়ে রাখি যায় ফালতু পেলে এরা মাস্তানি করে এরা এই রংবাজি করে তো এই দলে আবার তারা ভিড়ে যখন তাদের সামনে অপরচুনিটি আসে আমি আর একটু চিন্তা করি যে ঢাকা ভার্সিটি যারা ছাত্রলীগ করে রাজনীতি করে এদের ক্যারিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু মাছ মানে ব্রাইটার ইন দা সেন্স যে ছাত্র ঢাকা ভার্সিটি লাস্ট হটবেট তাই না এখান থেকে যারা সিরিয়াসলি রাজনীতি করে তারা কিন্তু ঢাকা শহরের এমপি পর্যন্ত চলে যায় বা অনেক উপর লেভেলে তারা যেতে পারে কিন্তু আমার জানা মতো সেরকম না বুয়েট কিন্তু চর্চার জায়গা ছিল না অতটা কখনোই বুয়েট তো বুয়েটের এইরকম একটা জায়গায় কেন একটা ভালো স্টুডেন্ট খুব বিলিয়ন স্টুডেন্ট কেন এই পথে পা বাড়ায় আচ্ছা এখানে যেটা বললেন যে কেন মানে বুয়েটের একটা ছাত্র এটাকে মানে বেছে নেয় ঠিক আছে এখানে আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে বুয়ের ছাত্রলীগ এটা করে না অন্যান্য ছাত্রলীগের মত না তারা হচ্ছে চাঁদাবাজি করে না ই করে না সেই করে না আচ্ছা তো চাঁদাবাজি কথাটা দেখে মনে হলো তো ওই ওই হচ্ছে আমার এখনো মনে আছে। আমি হচ্ছে রমজান মাসে ক্লাস শেষ হয়ে গেছে মনে শেষের দিন তো সেহেদারি করার পরে হচ্ছে নামাজের জন্য চিন্তা করলাম যে হল মসজিদে না পরে সেন্ট্রাল মসজিদে যাই তখন আমার তার সাথে তো বললো আচ্ছা ঠিক আছে চলো যাই তো আমাদের হলে পাশে হচ্ছে একটা ধরনের নেয়া আছে কি বলে খাবারের দোকান আছে রুটি টুটির দোকান রুটি সবজি দোকান যেটা রাত চারটা পাঁচটা পর্যন্ত এখনো চলতো এই রিসেন্ট ঘটনাতে এটা সব তুলে দেয়া হয়েছে আমরা দেখলাম যে হচ্ছে চাঁদা নিচ্ছে ঠিক আছে চাদা নিচ্ছে এবং সে চাদাটা নিয়ে ঘুরতে দেখা যায় আমরা দুজন দাঁড়া আসি চাঁদা থেকে নিচ্ছে ওই যে যাদের কাছে মানে যাদের হচ্ছে মানে যারা ওখানে বিক্রি করে নুটির দোকান আচ্ছা হচ্ছে কি প্রতিটা হলেই হচ্ছে সবগুলাতেই একটা পোলাও এর দোকান এবং ঘোরার সাথে দেখে যায় আমরা দুজন টুবি পাঞ্জাব পরে যাচ্ছি সে আমাদের সামনে মাথা নিচু করে চলে গেলো ঠিক আছে এরকম একবার আমি বেশ কয়েকবার দেখছি একলা যখন ছিলাম তখনই দেখছি তো তখন এটা নিয়ে হচ্ছে আমি আমার ফ্রেন্ড সাথে বেশ কিছু তর্কাতর্কি হয়েছে যারা আমার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 আর আর একটা যেটা মনে করি যেমন আমরা নির্দিষ্ট গোল থাকে না যে আমি এটা করবো বা ধরেন কিছু আছে যারা হচ্ছে সায়েন্টিস্ট এম আইটি তা বিষয় বেশি গোল থাকে না আমি ঢুকছি ঠিক আছে আমি হচ্ছে মানে অনেক কিছু করে ফেলছি এখন হচ্ছে আমি এখানে টিকে থাকবো এই যে মাঝখানে তিন মাসের গ্যাপ এবং হচ্ছে এই যে তাদের গোল না থাকা কারণে আমি তো এখনো আমি বলতেছি হ্যাঁ এখন হচ্ছে ওই যে বললাম না তাদের সাথে চোতো যে বলতো না কিছু ভাই যে হচ্ছে যে আরে মানে ব্যাপার না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 তারা দেখা যায় আস্তে আস্তে সক্রিয়া শুরু করে এবং সক্রিয়ার সাথে সাথে জয়েন করলো জয়েন করার পরে হচ্ছে মানে এমন ভাবে জয়েন করলো যে দেখতাম যে ক্লাসে আমাদের রুমে বা আমরা যখন ডিসকাশনে সিটি পড়া করতাম তো তখনও দেখতাম তাকে বড় ভাইয়েরা ফোন দিছে যে তোমাকে একটু আসতে হবে বিভিন্ন কাজ আছে তার শুরু হইতে থাকলো শুরু হইতে হইতে টুটুক পর্যন্ত তার অবস্থা একদমই বাজে হয়ে গেল দিয়ে সে এমন ভাবে মানে সক্রিয় ভাবে ছাতি করা শুরু করছে তো একদিন হচ্ছে আমার এখনো মনে আছে আমার সামনে একটা ছেলেকে তারই কলেজের ফ্রেন্ড আচ্ছা এখন সে সবার মানে একদম ঠাস করে বলছে এত ক্লাস করে তুই কি করবি দেখ আমি সক্রিয় রাজনীতি করতেছি তোর চেয়ে আমার সাথে সরকারি ভালো চাকরি হবে ও একদম এইটা আমার কানের সামনে বলছে আমার আমাদের দুইজনের সামনে আমরা কি বলবো বলিনি প্রধান আসামিদের মধ্যে প্রধান আসামিদের মধ্যে একজন আমি এখানে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে ওই মানে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি যে একটা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 এবং যার জায়গায় যার মতো চাকরি হয়তো পেয়ে গেছে মানে পরিচিত না জিরো এইটা আমার ঠিক মনে নেই সে হচ্ছে মানে প্রখ ছাত্রলীগ করতে এবং খুবই বাজে ভাবে ছাত্রদেরকে পিঠাইস এটা আমি শুনছি অল্প কিছু তো সে হচ্ছে এখন একটা টপ লেভেল সরকারি চাকরি করে ঠিক আছে তো তারই পরিচিত একটা বড় ভাই হয় যারা এই লবিংটা তখন মানে কম ছিল বাট এখন হচ্ছে লবিং সিস্টেমটা আর অনেক বেশি যেটা তুমি চিন্তা করতে পারবো না তো জন্য উনি বলতেছে যে যারা করে তারা আসলে এইসব ফায়দার জন্যই চাকরি এখন করতেছে তারা দেখতেছে তাদের রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে যতটুকু তারা হচ্ছে বিটি আর সি হচ্ছে একজন সেই ছাত্র করতো হ্যাঁ করতো করতো মানে ইয়ার এখন আমি বললাম তো এক ভাইকে উনি ভাই বিটি হইলো কিভাবে তখন উনি আমাকে বলতেছে উনিও বিটি আর চাকরি করে উনি বলল তুমি তো বুঝতেই পারত কিভাবে হইছে তো অপরিচিত ছিল অনেক বেশি এবং ধান্দা যেটা দুনিয়া বে ধান্দা যে সে একটা বেটার জব বা বেটার একটা আহ গ্যারান্টি হিসেবে কাজ করে ছাত্রলীগ এটা সত্যি আমাদের সময় আমি দেখছি তুমি যেটা বলতেছো তবে আমি এটা চেষ্টা করতেছি ওকে ফাইন ছাত্রলীগ করলে বেটার চাকরি পাওয়া যাবে গভর্নমেন্ট জব পাওয়া যাবে এটা তখন ছিল কিন্তু এখন যে মারমুখী আচরণ বা এটা কেন ঠিক আসলে হয়ে গেছে আমি বলতে চাচ্ছি আমাদের সময় জিরো ফোর জিরো ফাইভ এর ব্যাচের ভাইদের দেখছি তোমাদের থেকে মতো ১০ বারো বছর সিনিয়র হবে তারা ছাত্রলীগ করছে তারা মারামারি করতে না সেভাবে করে কিন্তু তারা প্রত্যেকে হয়তো পিডিবি বা ধরনের জব পেয়ে গেছে এখন এই যে মায়ের ধর দেওয়ার বিষয়টা আমি তোমার তো দেখছো আমি যেটা শুনছি বলতে পারো বেটার যে যত মায়ের ধর করতে পারে বা এটা কাইন্ড অফ তার ছাত্রলীগের ক্যারিয়ার তাকে প্রমোশন দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মায়ের খা হাত ভাঙছে কে মার্কিছে আমি যাই না ছাত্রলীগের নাকি সে ওইটা মানে হ্যাপি যে তার হাত ভাঙছে তার উপরে ওঠার রাস্তাটা তো সহজ হয় যেটা হচ্ছে এটা হচ্ছে আপনি মানে শিবির মারতে পারে তাহলে সেটা হচ্ছে ওই কোরআমের জন্য একটা বলতে পারেন একটা অর্জন করতে পারেন এই ফোরাম জিনিসগুলি কি কোরাম কোরাম কোরাম জিনিসটা হচ্ছে ছাত্রলীগের বিষয় না এটা প্রশাসন প্রশাসনে তোমার মনে করো কোন সময় আসে যে পুলিশদের মধ্যে মানে প্রমোশন পায় যখন তারা লেভেলের হ্যাঁ হ্যাঁ আমি একটা জিনিস হ্যাঁ নিহত বলো না না বলো সমস্যা নেই এখানে একটা ফিলোসি কাজ করে এই জিনিসটাও কিন্তু তাদের একটা বলতে পারেন প্রতি কতটুকু ডেডিকেশন তাদের এটাকে অনেক ক্ষেত্রে মেজার করে এই জিনিসগুলো দিয়ে যে এসব ব্যাপারে মানে অনেক বেশি যেমন সেদিন এক ভাই পোস্ট দিল কি তখন উনি চাইলেও তাদের তুলে না সবাই মাত্র সিস্টার নিয়ে মারছে বেল্ট নিয়ে মারছে বা পার্সোনালি এবং এই কারণে তাকে তার জুনিয়ররা পর্যন্ত তাকে বিভিন্ন ভাবে উস্কানি দেয় বা বিভিন্ন ভাবে তাকে কত বেশি রাফ হুটে পাচ্ছে এই ধরনের ব্যাপারে এটা হচ্ছে লয়েন্টি প্রদানের উপায় নাকি এটাই হ্যাঁ হ্যাঁ এখানে আমি একটা কথা বলতে চাই মানে একটু করলাম যেমন হচ্ছে ধরেন অথবা শিও রয়েছে যে সে শিবির করে তাহলে কিন্তু তাকে প্রথমে সেকেন্ড ছেলে এর ছেলেটাকে বলা হবে যে তুই যা তুই দেখি কি করতে পারিস হয়তো কখনো এই যে আপনার একটা ফ্রেন্ড বা আমি জানার ফ্রেন্ড কিনা দুইটা একটা কমেন্ট দেখছিলাম আমি জেমিনের একটা ছেলে আছে এই দশন লিস্ট হ্যাঁ কমেন্ট দেখছিলাম যে সে দুষ্ট করতেছিল উপায় বই লিখেছেন ছয় মাস আগের কমেন্টটা কেজনের জেমি ছেলেটাই অথচ এর ওয়ান অফ মেম্বার ছিল যে পাওয়ার কারণে বা কারণে তার সাথে যার একটা রিলেশনশিপ ভালো সেই ছাড়া হলো যেটা বলছে তাকে ধরে আস বা তা কিছুটা করো এটাই তার কাছে মোর ইম্পর্টেন্ট দেন ফ্রেন্ডশিপ মানে কি তো ইনহিউম্যান পারে একটা উইদিন পাওয়ার বা ক্ষমতা জিনিসটা মানুষ কত কি নিচে নামাইতে পারে এটা এটা আসলে আর কি বলবো আচ্ছা এখানের আমি একটা কথা বলি এই যে আপনার এখান থেকে কিন্তু দেখবেন এখানে শুধুমাত্র জুনিয়র সিক্সটিন বেচ এরও ছিল সম্ভবত তিনজন আর সেভেন্টিন বেচ যেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে আছে সেকেন্ড সেভেনটিন বেচ ছিল মোটামুটি শুরুর দিকে ছিল আট আর মোটামুটি অ্যাভারেজ এর আট থেকে ছিল সিনিয়র যেটা করছে তাদের ক্ষেত্রে তাদেরকে দিয়ে পিঠাত যখন তারা পিটাতে পারত স্বাভাবিক দিন সাথে খেলে আসছে বসে আসছে খেয়ে আসছে তাকে কিভাবে মানবো তো শেষমেশ যতটুকু শুনলাম যে তিনজন তার উপর খুলছিল স্তান দিয়ে মারছিল যিনি আর করানো হয় ভাই যে মানে দেখানোর জন্য আসলে কি মন থেকে কি মানে শিবিরকে ঘিনা করে কিনা বা আচ্ছা এইবার একটা প্রশ্ন করি এই যে শিবির বলে মারা হ্যাঁ তারা এটা হলো এদের শত্রু এদেরকে মায়রা ফেলা মায়রা ফেলা কোনো সমস্যা নাই বিষয়টা কিন্তু ওইদিকে ওইদিকে চলে যায় এই ঘৃণার যে রাজনীতি এটা কিন্তু ধাবিত করে মানুষকে সো মা একটা শিবিরের ছেলে যদি ঘৃণা এত ঘৃণা না থাকলে কিন্তু না রাইট আমার প্রশ্ন হচ্ছে আমি আমি ধরে নিলাম ঠিক আছে যাও শিবির দেশের শত্রু ওকে ফাইন মারতে চাও আচ্ছা ঠিক আছে প্রশ্ন হচ্ছে এই যে আপনার মতো ছেলেরা শিবির করে নাই শিবির করা কোন দোষের কিছু না আমি শিবিরের সাথে আরো কথা বলতে পারি বাট আমি ধরে নিচ্ছি বাংলাদেশের কনস্টিউশন রাইটে রাইটার তাকে একটা অনুষ্কার দেওয়া হয়েছে জামাত প্রশ্ন হচ্ছে এই যে শিবির একটা ছেলে করে বা করে এটা তো বুঝতে পারে মানে দেখো আপনার বা আপনার মত অনেক কেস আপনার নামটা এখন একটা বুঝে না যা যা যা পারলো মনে করো একটা ছেলের মধ্যে নামাজ পড়ার সাইন দেখতেছে সেগুলার মসজিদ নামাজ পড়তেছে ও তাহলে শিবিরটাকে মারো নাকি তারা একটা বুঝে না হ্যাঁ সে কথাটা হচ্ছে দেখেন যে এখানে মানে হলের মধ্যে মানে বলতে গেলে নামাজ পড়ে গ্রুপ আছে না দাওয়াত দিচ্ছে সেটা তাদের মানে কোন সমস্যা হচ্ছে না মানে তাদেরকে কিছু বলতেছে না যখন একটা ছেলে সে হচ্ছে টুকু পাঞ্জাবি না প্যান্ট শার্ট নামাজ পড়তেছে দাঁড়িয়ে আছে সে যখন একটা ছেলেকে দাওয়াত দিচ্ছে সেটা তাদের চোখে যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে তাকে তারা প্রাইমারি টার্গেট করে না বা ছেলেদের সাথে নতুন ছেলে সাথে কথা বলে ঠিক আছে এইটা কারণে হচ্ছে আমার নিজেরই পরিচিত অনেক মানে ছেলেকে হচ্ছে নিয়ে গেছে দিয়ে মানে মানে ভাষা মানে এমন ভাবে পিটিয়েছি মানে এটা আসলে মানে যখন শুনছি এটা আসলে মানে কি মানে কোন চিন্তা করা যায় না যে ভাই পিটিতে পারে ঠিক আছে না সরি এইটা বলছে সে হাঁটতে পারতেছিল না সে ওখান থেকে যে নজরুল ইসলাম হলে আসবে সে হাঁটতে পারতেছিল না তো তখন হচ্ছে তার রুমেটদেরকে একজনকে ডেকে বলছে যখন নিয়ে যাও জাস্ট একটা সরি এবং বলছে যে পরের দিন ক্লাসে যাওয়ার দরকার নেই ঠিক আছে এভাবে বলছে এখানে হচ্ছে মানে কোন ধরনের ইয়া নাই কোন ধরনের কোনো নতুন ছেলেদের সাথে করে না এরকম এখানে আর একটা কথা ভাই কি আমি আসলে মানে এখন বলতে মানে আমি পাবলিক সম্পর্কে খারাপ কিছু বলতেছি না সেটা আমাকে বলতে হবে আমি বলতে চাই এটা আজকে যখন হচ্ছে আমার হলের কিছু পরিচিত বড় ভাই ছিল আমার খুবই ক্লোজ বড় ভাই যার সাথে বলতেছে ভাই আমি আরবি শিখবো ঠিক আছে আরবি শিখবো তো হচ্ছে আমার ইচ্ছা আছে আরবি শিখার তো আমি বললাম যে এই ভাইয়ের সাথে তুমি যোগাযোগ করতে পারো এই ভাইয়ের যোগাযোগ করলে ভাই হচ্ছে আমি শুনছি বিভিন্ন কোর্স করছে আছে ও হচ্ছে গেছে ওই ভাইয়ের কাছে আমি বলছিলাম যে এই রুমে থাকে তো গিয়ে যোগাযোগ করছে ওই ভাই থাকে আমরা তো সেকেন্ড ইয়ের ছিলাম তো তাকে বলতেছে তুমি কি করতেছো তো বলতেছে ভাই আমি তো আরবি তো ভাইয়ের সাথে হচ্ছে কথা বলে আসছে তো আমার কাছ থেকে দূরে ছিল এটা আবার সে পরে আমাকে বলছিল আমি আমার রুমমেট যে ছিল তখন হচ্ছে বল এই তুমি এই ভাইয়ের সাথে দেখা করতে গেছো কেন তো বলতে ভাই তো হচ্ছে ওটা শিবির করে ওই ভাই যাওয়ার পরে তাবলিকের ওই ভাইটার রুম থেকে যাওয়ার পরে আমি আমাকে বলতেছে যে ভাই আপনি কি কি বললেন উনি তো করে আমি বললাম তুমি কে বলছে তো বলছে এই বলছে তো এটা তুমি কিভাবে ওই ভাই কিভাবে শিওর হয়ে এটা তা তো না আমাকে তো বলছে এরকম তো আমি হচ্ছে মানে কথাটা বাড়াইছি মানে যে বলছে তাকে বলছি এবং যা সন্দেহকে বলা তাকে বলছি কোনো ইভিডেন্স নাই কোনো কিছু নাই সে ডাইরে বলে দিছে যে ইয়া করে এবং হচ্ছে মানে ওই ভাইটা হচ্ছে ভাই খায় নাই মানে সবাই সন্দেহ করতে যে করে ঠিক আছে এই কথাটা হচ্ছে কি জানেন কোনোভাবে ফ্লাস হয়ে গেছে হয়তো বাতাসের তো মানে কোনোভাবে সন্দেহ হয়েছে তো ওই ভাইয়াকে হচ্ছে টেকটেক করছে বাট কিছু পাই নাই এই জন্য সন্দেহজন কিছুই পাই নাই দেখে উনি বেঁচে গেছে এইরকম ভাবে আর একটা ভাই আছে পরিচিত এমন ভাবে পিটাইছে মানে আমি যখন শুনছি যে ভাই পিটাচ্ছে মানে আমি ওই হলে একমাত্র ছিলাম আর কি মানে যে ভাইকে আমি সবচেয়ে ভালোভাবে সেই ভাইকে হলে থাকতে দেয়নি এমন ভাই পিটাইছে পিটানোর পর ভাইকে বলছে তুই যদি হলে থাকিস থাকলে আমি ইসলাম পালন করতে পারবো তা না হলে হলে ইসলাম পালন করা যাবে না ব্যাপারটা কি এরকম আমি যখন হ্যাঁ এখানে একটা কথা বলতে চাই যখন আমি হলে প্রথম আসলাম ঠিক আছে আমি হচ্ছে প্রথম থেকে মানে কথা হচ্ছে আমি সময় বেশি দিতাম না আমাদের মাঝে মধ্যে হচ্ছে ধরেন মিছিল টিছিলাম রাত বারোটার দিকে ঘুমটে ঘুরে মিছিল গেছি কিচের মিশে একদিন ছাত্রলীগের মিছিল আচ্ছা ছাত্রলীগের মিছিল হইতো আমাদের সময় পরে একদিন ভাইকে বললাম যে আমাকে ফজরে দেখলাম না বললাম ভাই আমি তো হচ্ছে আজকে উঠতে না আড়াইটা বাজে গেছে আমি উঠতে পারিনি তো ওনারা বলছে তুমি তুমি তুমি পাঞ্জাবি করে আমাদের সাথে হলে যারা আসে তারা অনেকে তাবলিকের সাথে ধরে রাখে যাতে সে একটু সেফ থাকতে পারে সত্য কথা বা আমি হয়তো করি না দেখে আমাকে নিয়ে যাবে বা আমাকে অযথা হয়রা করবে এটা তো আসলে কোনো মানে হয় না সে কি শিবির করে ওকে শিবির করে কিনা আমরা শিও না তাহলে পিটাও পিঠাও পিটাও বা তার কানাশন গুলো দেখো পিঠাতে পিঠে বের করা সে শিবির করে নাই করেন ফাইন যদি শিবির না করে তাহলে হত ছেড়ে দিলাম অথবা শিবির না করে জানলে তারা এমন আছে। যেমন ধরেন কথা যদি একটা নিয়ে বলা আছে ধরেন ইসলাম ধর্মের ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে কিছু একটা বলা আছে ঠিক আছে ভিডিও পাইলো সে প্রাইমারি মানে সিলেকশন হয়ে গেছে যে মাইক দিল তারে যদি কিছু না পায় তাহলে তো যে মানে শেষ ছেড়ে দিল তখন থেকে মাইক দিয়ে ছেড়বে আর যদি কিছু না পায় একদমই কিছু না পাই তাহলে সে কি নতুন ছেলেদেরকে কিছু কথা কথা বলে কিনা এটা ইম্পর্টেন্ট মানে কারণ কি দেখেন নতুন ছেলেপীরা যারা আছে যেমন এখন যারা আছে জুনিয়র আছে তাদেরকে ইমিডিয়েট যারা তারা এমন বাজে ভাবে আমার পাশ দিয়ে যখন করে যে রাস্তাটা ছেড়ে দিয়ে তারা এরকম একটা অবস্থা একটা ছেলে যখন দেখে যে সবাই প্রতিকূল পরিবেশ সবাই আজেবাজে ব্যবহার করতেছে যাদের সাথে কথা বলতেছি তখন যদি অন্য একটা পরিচিত ভাই যে ভালোভাবে কথা বলতেছে তখন ওই ছেলেটা একটু সিকিউর ফিল করে যে না এই ভাইটা আমার সাথে ভালোভাবে কথা বলতেছে দেখা যায় তার সাথে আমি যদি বুয়েটা পড়তে চাই সেফলি ধর আমাকে তাবলিক করতে হবে তাবলিক না করলে আমি রিস্কে আসি এই রিস্ক টা মায়ের যেতে পারে হল থেকে হতে পারে অথবা প্রচন্ড লেভেলের সার্ভিলিয়ান্স হতে পারে তো আরেকটা বিষয় জিজ্ঞেস করি সেটা হচ্ছে বর্তমানে বা বিএনপির কোনো সংগঠন কিছু করে কিনা বিএনপির তো মানে আমি তো মানে গত দিন আসি বুয়েটে আমার দেখার মধ্যে বইয়েটে আসলে নাই দেখতাম ছাত্র ইউনিয়ন মোটামুটি ভালোইভ ছিল এখন অবস্থা জানি না এখন মানে আসলে একদমই আমার দেখার মতো নাই আমার হ্যাঁ পরিচিত কি চিনি না যে ধরেন কমিউনিস্ট দলগুলা কি মানে পরিচয় নিয়ে চলা প্লাস মনে করো কোন একটা ন্যাশনাল ইস্যুতে মনে করো তেলগ্যাস ইস্যুতে বা এই ধরনের কিছু ইস্যু থাকে না যেগুলোতে বাম দলগুলো সময় কম বেশি থাকে ইন্ডিয়ান থাকে হচ্ছে এই ধরনের নাম হচ্ছে বিশ্বাসী তারা হচ্ছে ভারতের দেশের চুক্তি বা আমার এরকম এক ফ্রেন্ড তারা হচ্ছে ষোলো হলে সে ভারত নিয়েছিল পরে তারপর করা হলো তো ছেলেটা অবস্থা থাকে এমন যে তাকে শিবির ব্লেম দেওয়ার সুযোগটা নয় কারণ সে তাকে অন্যান্য নাম আহ তো এবার বেশ ভালো পিঠানো হলো দেখা গেলো যে না তাকে ওই ধরনের কোনো আচ্ছা বলা যায় যে এখন ওপেন একটিভিজম নেই আমাদের সময় কিন্তু বিষয়টা ছিল না আমি আমি কথা আমি লাস্ট বই থেকে বের হয়ে মানে বই হওয়া থাকছে দুই আমার মনে আছে আমরা দুই কি বারো ওই টাইমটা কিন্তু আমরা মসজিদে বসে কিছু প্রোগ্রাম করছি রিলিজিয়াস প্রোগ্রাম টুকটাক আলোচনা বা দার্স মানে দার্স বলা না সেটা আমরা সবাই স্টুডেন্ট এখানে ননীদের কথা কি বলবো গরম হাওয়া শুরু করছে বাংলাদেশের অফ করতে বলা হয়েছে ইনডিরেক্টলি ডিরেক্টলি বলেন এখন থেকে করা যাবে না সামথিং লাইক দিস আর তেরো পর থেকে আসলে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে চেঞ্জটা আসছে যে মানে দমন নীতি যেটাকে বলে একদম লেভেলে তেরো সালের পর থেকে শুরু হয় বাম দলগুলো কিন্তু না কারণ আমি ক্যাম্পাসে গিয়েছি ক্লাস ক্লাস করে চলে আসছি আমি থাকতে পারতাম না দুই পর থেকে তো এরপরে আই থিঙ্ক আমার ধারণা তোমরা হয়তো দেখো মানে আসলে নাই আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন্ট আচ্ছা হ্যাঁ মানে মনে করছে ঠিক আছে যখন সেন্ট্রাল মসজিদ তখন আপনি অবশ্যই চিনবেন তো সেন্ট্রাল মসজিদের পাশে যারা হচ্ছে তারা ডেকে কিছু কথাবার্তা বলে ঠিক আছে ধরেন আহ প্রথমে খোঁজ খবর নেয় তারপরে হচ্ছে পরিচয় জমানোর চেষ্টা করে তারপরে হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক রাজনৈতিক দিকের সাথে ইসলামের যে সম্পর্ক এগুলো একটু বোঝানোর চেষ্টা করে তো আমি আগে যে রুমে থাকতাম সেই রুমের একটা ছেলে আমাকে এইসব কথা বলছে আমাকে আবার বলতে আসার সময় নামাজ করার পরে বলতে এই যে দেখো যে এই ভাইটা আমার সাথে কথা বলতে চাচ্ছে তুমি একটু চলো আমার সাথে তো গেলাম তো যাওয়ার পরে হচ্ছে ওই একই কথাগুলা বললো যে কিভাবে আসলে আমাদের সমাজ থেকে ধর্ম জিনিসটা উনি একদিন গেছে শুনতেছে মানে অনেককে গ্যাদারিং হয় হালকা ধরেন সাত আটজন ছেলেকে মানে ওই প্রতিদিন ওই একই ছেলেদের সাথে বলে ভাই তো উনি আমাকে শোনার পর বলতেছে যে হচ্ছে এটা হচ্ছে মানে তারপর হচ্ছে তো কি মানে তো আমার যে ছিল সে আর যায় নাই ডাকলেও আর কিছু যায় নাই তো এরকম আমি দেখছি গত এক থেকে আমি দেখি না এক বছর দেখছিলাম পরবর্তীতে হয়তো না কি বলে প্রকাশ্যের প্রসঙ্গে আসি যে আব্রার বিষয়টা আহ আবরের অনেক ছেলে কি পিটা হয়েছে মারা হয়েছে হল থেকে বের করে দেওয়া হয়েছে আপনার প্রতি সেটা হচ্ছে আপনি হয়তো গত বছর যদি খেয়াল করে থাকেন একটা ছেলেকে ধরা সড়ক আন্দোলনের সময় কিন্তু কি বলে পনেরোশো থেকে সতেরোশো বারের মতো শেয়ার হয়েছে ঠিক আছে তো মানে এই যে আব্রার হত্যা মামলা যে অন্যতম প্রধান একজন আসামি সে হচ্ছে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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লাইভ সম্প্রচার করছি এরকম স্ট্যাটাস ধরে যে দেশের কোন কিছু নিয়ে বা ধরেন সড়কের আন্দোলনের আতে ঘা লাগে জিনিসটা সবাইকে মানে সবাই জেনে গেছে আপনাদের এই জিনিসগুলা বা মানে কতগুলো সাহস তোর তুই আমাদের এখানে বইস হ্যাঁ আমার এখানে আমার বিরুদ্ধে কথা বলে সারা দুনিয়ারা জানাতেছিস তো হচ্ছে কি এরকম আমরা বিভিন্ন দেখছি পরবর্তী সময় যেটা পুলিশ লিক করছে সেখানে কিন্তু লেখা মানে যে ইফতি সে কিন্তু আপনার যখন মারা যাচ্ছিল তখন ওই মেসেঞ্জার চ্যাটে একটা মেসেজে ভাই মারা যাচ্ছে হয়ে গেছে তার মানে হচ্ছে কি তাকে আসলে পিটায় তথ্য বের করার উদ্দেশ্য ছিল বা অনেক সরকার যেটা আব ছিল তারাও ভাবতেছে কিভাবে এভাবে মারতেছে কেন মারা যাবে তো এবং পরে তারা বলছে অনেক সরকার ভাই আর মায়ের না মারা যাবে ঠিক আছে তা আমি যেটা বলবো হচ্ছে তাদের মারার আসলে ছিল না থেকেই সেটা হচ্ছে অমিত শাহ আচ্ছা সরি অমিত শাহ অমিত শাহ ছিল যে তাকে পিটে হল থেকে বের করে দিবি এটা আসলে বহুল এটা তার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য পিঠানো সেটা আসলে একটা ওজন তাকে যে পিটানো এবং তাকে ফল ফল থেকে পিঠে করে দাও আগে ডিসিশন তখন এরকম হতো যে আগে মেরে দেখ শিবির কিনা যদি শিবির না হয় তাহলে ওয়ার্নিং দিয়েছে এখানে আমি একটা কথা নিহাত বলার আগে সেটা হচ্ছে আমি যখন আপনার মারা যায় পরের দিন জানতে পারছি এক ভাইকে এত বাজে মারা হয়েছিল পরে তার হচ্ছে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় পায়ের সম্ভবত হাঁটুর যে জয়েন্ট আছে ওখানে লিগামেন্ট ছিঁড়ে যায় সাথে তার পায়ের ফ্র্যাকচার হয়তো বাজে মারা বা শিবির সন্দেহ ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা হচ্ছে তাদের ইচ্ছা হচ্ছে তারা মারবে এখন সে মারা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কাউকে প্রমাণ করা যে সে একদম শিবির তো এই যে হল ফেস্টে পরে ওই রকম কিছু পাই নাই তো তারপরেও তাকে পিটানো হয়েছে তো এটি হচ্ছে পিটানোটা নতুন না আসলে আপনার ক্ষেত্রে জাস্ট ডিফারেন্স টা হয়েছে সে সহ্য করতে পারে নাই সে মা আচ্ছা আর একটা কথা এখানে বলতে চাই যে আপনারা তো জানেন যে এজারের অন্যতম একটা আসামি হচ্ছে মিস্তাউল জিয়ন হচ্ছে ওই মাসে সেটে বাংলা হলে ডাইনিং এর একজন ম্যানেজার ছিল ঠিক আছে তো সে এত বাজে মানে ম্যানেজার মানে হিসেবে দায়িত্ব পালন করছে না এত বাজে ভাবে এটাও একটা ইস্যু অনেকে জানে না ওইখানে বলছে যে হ্যাঁ আগে আমরা যতদিন আসছিলাম তো এখন তো আমাদের প্রায় ছয় মাসের মতো হয়ে গেল করতো আমি এক্সেক্ট জানি না বা হচ্ছে যারা এর একটা কারণ অনেকগুলা কারণ মিলে হচ্ছে তাকে আসলে এমন ভাবে মাইক হয়েছে যেটা আসলে সে নিতে পারে আর প্লাস হচ্ছে তার অসুখের বিষয়টা এমনিতে শারীরিকভাবে সে দুর্বল চলছে তাকে মাস পর ব্লাড করতে হতো আচ্ছা উজ কিন্তু একটা তাদের পক্ষে এভিডেন্স হিসেবে জানার চেষ্টা করতেছে যে এই মায়েরের কারণে আসলে মনে নাই সে রোগের কারণে মশ এই ধরনের একটা বিষয় এটা ইঙ্গিত দিয়ে কথা বলছেও ছাত্রলীগের এক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 তখন তারা তাদের জুনিয়র নিয়ে চেষ্টা করছিল যে গাঁজা অথবা রেখে তারা যেন এই কারণে তাকে মারা হয়েছে তো পরে আপনার ফ্রেন্ডরা বুঝতে পারলো যে এই ধরনের কিছু তারা প্ল্যানিং করতেছে পরে আপনার ফ্রেন্ডরা করলো কি দুই তালা রুমের দরজায় লাগাই দিয়ে তারা একদম চলে গেলো তাদের কার নাই ভাই আচ্ছা ওকে তো আচ্ছা এখন একটা ডিফারেন্ট একটা প্রসঙ্গে যায় আমার সব সময় ছাত্রলীগের দিকে আঙ্গুল তুললাম অনেক ছাত্রলীগ খারাপ ওকে আমার ছাত্রলীগের খুব খারাপ বাট ওকে এখন আমি একটু অন্যভাবে জিনিসটাকে দেখি যে আব্রারের মতো আরো অনেকগুলো ঘটনা ঘটছে বুয়েটার একটা ছেলে আমরা নামটা জানে উচ্চারণ করতে চায় না এই নামের সাথে একটা আছে অস্বস্তি জড়ায়ের মধ্যে তুমি দেখবা আমি নিজে অনেক দেখছি যে সেটা হচ্ছে রেহান সে হচ্ছে জিরো নাইন বেচা আব্রার থেকে বছরের সিনিয়র সে মারা গেছে হচ্ছে দুই সালের হেফাজত রাতে ওই যে পাঁচে মেয়ের রাতে আন্দোলনের আচ্ছা আমি এবার প্রশ্ন করি তোমাদেরকে আপনার জান দিছে কেন একটা একটা তার জন্য রাইট দেশের কথা বলছে সেটা মানুষদের স্বার্থের কথা করে সেটা কথা বলছে হিস্লাইফ পয়েন্ট অব ভিউ থেকে যদি দেখি এটা হক কথা বলছে সে হি ওয়াজ রাইট হি এগেন্ট হি টক এগেনস্ট দ্য অপ্রেসর জালেমদের বিরুদ্ধে কথা বলছে সে আচ্ছা আবার তুমি যদি পিওর ন্যাশনালিস্ট পয়েন্ট অব থেকে দেখো সে দেশের পক্ষে কথা বলছে ওকে হুইচ গুড এন্ডিয়ে রেহান ও কিন্তু একটা ভালো একটা কজনে কথা বলছিল এটা ভালো একটা কজ কেটাবলিশ করতে গেছিল আল্লাহ রসুলকে যে লোকগুলা গাড়ি দিত কুলাঙ্গাটা গালি দিত তাদের বিচারের জন্য তাদের বিচারের দাবি নিয়ে সে নামছিল রাইট ওকে দুজনেই গেছে দুইটা ভালো কজ জন্য অথচ রেহানের নামটা আমরা শুনি রেহানের নামটাকে বলতে চান রেহানের জানাজার সময় জানা হয় রেহানের ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের মধ্যে একটা অস্বস্তি বুয়েট বুয়েট কথা বলতেছি বুয়েটে তার ব্যাচমেট বলি তার ইয়ারমেট বা তার ভার্সিটি মেট ওয়াটেভার তাদের মধ্যে একটা একটা কাজ করে সম্ভব আমার জন্য মনে পড়ে বাচ্ছা আহ তো সে মারা গেছে হচ্ছে একটা ক্রসফায়ার ছাত্র দলের দুইটা দলের ক্রস ফায়ার তার নাম কিন্তু এখনো বুয়েটে একটা কমন দাবি একটা তাদের দাবি দিতেই হবে একটা দাবি লিস্ট বানাতে হয় তারা একটা সময় দেয়া যে ছাত্রী নাম সনি হল করতে হবে কেন তো সনিকেও মানুষ যখন করে দেখি এই ধরনের একটা ডিফারেন্ট একটা আচরণ কথা বলি আমার মনে হয় যে তিনটা কারণে এই জিনিসটা হয়েছে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে লোকেশন যে আপনার বলি আপনার কে কি করা বুয়েডের একটা হয়েছে বুয়েটের যদি এর ভিতরে না হয়ে কথার কথা কোন একটা জায়গায় গিয়ে হইল বুয়েটের বাইরে তখন এখন যে পরিমান ইয়াটা পাচ্ছে রেসপন্স পাচ্ছে পাচ্ছে তখন হ্যাঁ যে ফোকাস পাচ্ছে তখন কিন্তু এই জিনিসটা পেত না যেটা ইয়ার ক্ষেত্রে হয়েছে রেহানের ক্ষেত্রে হয়েছে রেহান মারা গেছে হচ্ছে খুব সম্ভবত সাপলা সত্তরের ওখানে রাতের বেলা আমি যতটুকু জানি তো ফার্স্ট অফ অল হচ্ছে লোকেশন যে সে যদি বইটের ভিতরে মারা যাইতো একদম সেফ একটা এনভায়রনমেন্টের ভিতরে তাহলে কিন্তু অবশ্যই আমি মনে করি যে রেহান একটু একটা বড়সড় একটা ইয়া হিসেবে দাঁড়ায় সুই হিসেবে দাঁড়ায় এরপরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তাদের আইডেন্টি এই যে আপনার কে মারা হলো আবরার শিবির সে আসলে শিবির সে মারা যাওয়ার আগে প্রয়োজন নাম বলে গেছে মানে সবার সামনে যদি ছাত্রলি একদম পিওর কিছু এভিডেন্স দেখাতে যে আপনার আসলে শিবির ছিল তখন আন্দোলনে গেছে তো সেটা মেন করে কি সে হেফাজ ইসলামের মানে সাপোর্টে গেছে সে সাপোর্ট করে গেছে। সে তাদের সাথে একাত্মতা পোষণ করছে সত্যি বলতে আমি একটু করে অ্যাড করি রেহানের বিষয়টাকে আমি ইসলাম ছেড়া কিচ্ছু না সেটা হচ্ছে একটা ইস্যু বেসিকলি এখানে হচ্ছে আল্লাহ রসুল ইসলাম কে অপমান করা হয়েছে দেখো ওই যে দেশে মুভমেন্ট হয় আন্দোলন হয় ওই যে তোমার পানির জন্য হয় তেল গ্যাসের জন্য হয় টিপাই মুখের জন্য হয় বাট কেউ ওই কথা বলতে পারবে না দুই সালের মুভমেন্টে কোন দুনিয়ার কোন কিছু ছিল আমি বলতেছি না মুভমেন্ট করা যাবে না আমাদের একটা রাইট আছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাইট দিছে সচ এন্ড জন্য আমি জালানের বিরুদ্ধে কথা বলব আমার অধিকারটা কেড়ে নেয় আমি কথা বলতে পারি ইভেন ইফ দুনিয়া আমার থেকে যদি আমার সম্পদ কেড়ে নেই এটা নট অনলি কথা হেফাজতের বিষয় না এটা মানে একটা মুসলিম ইউ ফিওর মুসলিম ইউ মাস্ট কজ ইউ মাস্ট সাপোর্ট বাট টাইম যে আসলে ওই টাইমে এই মুহূর্তে একটা স্ট্যান্ড পয়েন্ট আমার জরুরি ছিল আমি আসলে বিচারটা চাই এই বিচারটা করতে হবে মনে করি সেটা হচ্ছে যারা আছে তারা আমরা আমি যেটা খেয়াল করলাম সেটা শুরু থেকেই তারা কিন্তু প্রশাসনিক মানে প্রশাসনিক লেভেল থেকে তারা হেল্প পেয়ে আসছে কিরকম হেল্প আবরার মারা গেল। আমরা চাইলে ওনারা যদি আমাদেরকে দেখা দিত স্টুডেন্টরা গেছে সকাল সাতটাই সাতটা থেকে আমাদেরকে ফুটেজ দিবে এক ঘন্টা পর ত্রিশ মিনিট পর চল্লিশ মিনিট পর দু ঘন্টা পর তিনটাই দিব পাঁচটায় দিব এবার করে রাতের নয় টাকা পাচ্ছে যখন দেখতেছে প্রস্তুত বের হইতে পারছে না আমরা সবাই বলছি কি স্টুডেন্ট বলছি কি আপনি ফুটেজ ছাড়া ফুটেজ দেওয়া আছে আমাদেরকে আপনারা বের হইতে পারবেন না তো পরে পর্যায়ে আমি নিহাদের সাথে একটা কথা বলতে বলতে চাই যে সাপোর্ট পাইছে এটা একটা বড় উদাহরণ হলো আমরা প্রথমে আমাদেরকে সকাল নয় দিকে বলছিল যে ফুটেজ দেখাবে পরবর্তীতে দেখানো হয় বলছে দিকে দেখাবো তিনটার দিকে যখন ফুটেজ দেখতে যাবে তখন একটা কথা সবার মধ্যে নি আপনারা সরেন তখন তারা আবার ঢুকতে দিচ্ছে না ছাত্রদেরকে ওই সিসিটিভির যে রুমটা তো এটা পরবর্তীতে আবার ঠিক হচ্ছে বিকাল পাঁচটার সময়ের দিকে সার এরা বললো কি যে আমাদেরকে দেড় মিনিটের মতো একটা ফুটেজ দিল ডিউরেশন ছিল মানে দেড় মিনিট এই ফুটেজে কি ছিল ফুটেজ ছিল হচ্ছে আপনার কে মারাক রুম থেকে যে তার ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছিল বাস্তবী অংশটা থার্ড ফেজে আগেরটা তুমি যেটা বলতে পাঁচ নাম্বার রুমে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছিল সে দ্বিতীয় দফা বমি করে তখনও তাহলে সে মারা যায় নাই তো এরপরে ওই দেড় মেজের ফুটেজটা আমাদেরকে দেওয়া হলো এরপর সারা বললো কি যারা যারা অপরাধী সবাই এখানে আসে ফুটেজটা আছে হচ্ছে কিভাবে তারা দেড় ভিডিও ফুটেজ টা পাওয়ার পর স্টুডেন্টের কাছে এসে বললো কি যে আমরা যা চাইছি পায়ে গেছে এখন আমরা চলে যাই আমরা ফুটেজ দেখে চিহ্নিত করতে পারছি যে কারা কারা কিছু এরপরে স্টুডেন্ট দেখলো দেখলো যে এটা শুধুমাত্র দেড় মিনিটের একটা ফুটেজ এখানে দেখা যাচ্ছে। তো পরে স্টুডেন্ট আন্দোলনে থাকতে না পারে তারা ছয় ঘন্টার ফুটেজি তারা প্রোভাইড কিন্তু রেহানের ক্ষেত্রে যেটা সেটা আমার মনে হয় যে সেভ মানে ওই ধরনের সাপোর্ট তারা উপর থেকে পেয়ে আসছিল ক্ষেত্রে আসলে বিষয়টা আই থিঙ্ক্রে বিষয়টা হচ্ছে এরাই মারছে যারা আপনার কে চালায় সরি যারা আপনার হত্যাকারীদের চালায় ফাইন্যান্স করে লিড করে সাপোর্ট দেয় গ্রুপ ওই দিন রাতে দ্যামা পুলিশ ছিল সেই দিক থেকে যাও ঠিক ওই একই পার্সনের গিয়ে থামবা রাইট হ্যাঁ হ্যাঁ ওকে তো এখন ওই যে তারা ওই সাপোর্টটা পাইছে যেটা এরাও পাচ্ছিল এরা হচ্ছে স্টুডেন্টের তুপের মুখে ওই সাপোর্টটাকে তারা যেমন হচ্ছে জিজ্ঞেস করলো কি তাদেরকে যে তোদেরকে ফার্স্ট পোস্ট দিচ্ছ বল যে তোদের বেঞ্চমেট মারা হইছে। মানে ওই অবস্থায় সে হুমকি দিচ্ছিল মারার হুমকি আচ্ছা সে কিন্তু জিজ্ঞাসাবাদে স্বীকার করছিল একজন তারা ভাবছে তাদেরকে আগ পর্যন্ত তারা ফিল করে তাদের মধ্যে ওই তারা এম্পাওয়ার ফিল করে যে তাদেরকে আসলে কিছু হবে বলে তারা মনে করেনা মানে এটা নিয়ে লেখালেখি হয়েছে যে বাংলাদেশের বিচার প্রক্রিয়াটা তো অনেক স্টেপ আছে ফার্স্ট কথা হচ্ছে আসামি অ্যারেস্ট করা এভিডেন্স বের করা চার্জশিট করা চার্জশিট পরে মামলাটাকে প্রসেসটাকে আগে নিয়ে যাওয়া এরপর বিচার হওয়া বিচার হওয়ার পর হচ্ছে ফাঁসি বাজে সেটাই হোক এরপর লাস্ট রাষ্ট্রপতি পর্যন্ত আছে। সে চাইলে মানে বিচার চাইলে একটা মানুষের মৃত্যুদণ্ড করতে পারে সেখানে আছে। জরিমানা আচ্ছা না দিলে মৃত্যুণ্ড দিলেন্টে বেঁচে যাওয়া বাঁচা দেওয়ার জন্য রাষ্ট্রপতি আছে বাংলাদেশে যে বর্তমানে রাষ্ট্রপতি উনি খুবই উদার মাসে আসলে মানুষের খুবই আব্রার এবং রেহান যে আব্রার বিষয়টা হচ্ছে হলের মধ্যে মারা হয়েছে বা যেটা বেশ মানে টাচ করছে মানুষকে বিকজ হল ওজ দা মোস্ট সিকিউর প্লেস একটা দেখি একটা অস্বস্তি বা তার প্রতি মানুষের ফিলিং জিনিসটা যে একটু কম এটার এটার কারণটা আসলে কোন জায়গাটাতে সবচেয়ে বেশি মানে আমরা আমরা আইডেন্টিফাই করতে চাই যে হ্যাঁ আমি আসলে বলতে চাচ্ছিলাম এই যে হেফাজতে ইসলামের এই চিন্তা চেতনার যে ধরেন শাহবাগী বিরিয়ানির চেতনা বেশি ছিল ঠিক আছে শাহবাগে ধরেন যে ঘটনা গুলা ঘটতেছিল ওই সময় গুলাতে সেগুলা হচ্ছে মানে যারা এই জিনিসগুলা মানে কি বলবো এটা তো যখন দেখছে যে এরকম ভাবে যুক্ত হেফাজত ইসলাম সে তার প্রতি ওই সময় তাদের স্বাভাবিক ভাবে একটা মানুষ নেগেটিভ সেন্স কাজ করছে ঠিক আছে যেটা আমার মনে হয় আর নিহা যেটা বলছে প্রথম পয়েন্টটা যে হচ্ছে লোকেশন তো আমার কাছে যেটা মনে লোকেশনটা আসলে তেমন বেশি ফ্যাক্ট না কারণ হচ্ছে ধরেন যে ঘটনাটা অলরেডি নেগেটিভ ধারণা ঠিক আছে মানুষের ধারণা বলবো না আমি তোকে এভাবে আরো পেছা আসলে ছেলে ছেলেকে তুমি জিজ্ঞেস করো যে রেহানের মৃত্যুটা জিজ্ঞেস সে কখনোই এটা বলবে না যে গেছে এটা আমার কাছে এতদিন আমি যে দুই তিন যে স্টুডেন্ট আসছি মানে যতজন দেখছি তাদের কাছে হচ্ছে আমার তাদের মেন্টালিটি আমার মনে হয় না তারা এই কথাটা বলবে ঠিক আছে তারা কথাবার্তা হয় তো উঠে কোনো কারণে ঠিক আছে তো ওখানে আমি মানে দেখি যে ছেলেমেলেরা মানে বিষয়টাকে এমনভাবে মানে রিয়াক্ট করতেছে মানে এই যে এই জিনিসটা হচ্ছে একদমই মানে নিষিদ্ধ কিছু একটা এরকম কিছু কি দরকার ছিল এই ধরনের রাইট আপনার ক্ষেত্রে কি কথা না যে কি দরকার ছিল পোস্টা দেওয়ার কিন্তু রেহানের ক্ষেত্রে কথাটাই বলা হয় এটা আমাদের শো করে আসলে আমাদের এটা বোঝা উচিত যে এ মুসলিম আমাদের পার্সেপশন এর জায়গাটার মধ্যে ইসলামের ঘাটতিটা কোন জায়গায় আজকে আমরা রেহানের মৃত্যুটাকে কদর করতে পারি না কিন্তু আমরা আব্রার মৃত্যুটা কদর করতেছি একটা রং ইটস বিকজ অফ আমার কাছে মনে হয় স্পেশালি যদি বুয়েটার কন্টেক্সে বলি গোটা ছেলে পেলাম বাই অ্যান্ড লার্জ ভেরি মাছ লিবার দিয়ে দিয়ে আক্রান্ত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 আরেকটা ডেথ যদি একটা শিবিরের ছেলে হইতো একটা ইসলামিক একটা দলের কোন ছেলে হইতো তাহলে কিন্তু না তারা শো করতো না তারা ঠিক কিনা হ্যাঁ আমি যখন যখন মারা যায় বুঝছেন ভাই তখন হচ্ছে আমি যখন ওদের হলে যাই তখন আমি এটা বলতে শুনছেন ওকে আসলে শিবির করতো আসলে এটার সাথে জড়িত ছিল সাথে ঠিক আছে আমি নিজে যে আমার কি মনে নাই যে কেন মনে হইতো যে হচ্ছে সে করত তো একজন উত্তর দিছে যে সে হচ্ছে নিজে নামাজ আবার অন্যদেরকে নামাজ পড়ার জন্য বলতো এটা একটা তাদের লিয়া। তোমার যেহেতু মাইক্রোফোন হিটিং দ্যার চেষ্টা করি যদি শুনতে পারি ওকে ফাইন আমি আর খুব বেশি লেনদি করতে পারবো না ছরের মানুষের মেন্টালিটির বিশাল পরিমাণ একটা চেঞ্জ আসছে এই যে এখন একে কিন্তু বেশ পনেরো কিন্তু এই জিনিসটা আমার অর্থই যে এই জিনিসটা করে সেই কারণে হয়তো আচরণের ক্ষেত্রে একটা হয়েছে ব্যাপার হচ্ছে যে ইয়ারেজ নেবে সেটার আগে আমাদের তাই না ওই গুয়েটিয়ান নিজেদের ভিতরে দায়িত্বটা নিতে হবে যে এটা পুরো আমাদের দেশের সূর্য পাশে সবাইকে আমাদের জানতে হবে বাট ওই জিনিসটা কিন্তু করে যেটা বলা হলো যে আমাদের একটা একটা দায়বদ্ধ এখানে আসে বইটা পড়ছি আমরা অনেক সময় চুপ ছিলাম আমরা যদি তখন চুপ না থাকতাম এরকম দেখলাম আমার একটা নিউজ আসছে এখন আসলে আমার জানা মতো কিন্তু বাই ল পলিটিক্স ব্যান্ডি আগে সবসময় ব্যান্ড ছিল এটা দুই সাত হ্যাঁ থেকে সরি নয় যখন থেকে নয়ের পর থেকে না। এখন আবার ব্যান করা হয়েছে ওকে এই যে তোমরা এটাকে কি মনে করো এটা আসলে মানে প্রবলেম কে সলভ করবে ইমিডিয়েট প্রবলেম কে এই অর্থে ঝাতুলেকে যে দৌড়াত্ম এখন তো ধরেন যেহেতু এবং আমরা পরের ছিল তাকে হচ্ছে দশ মিনিট সময় দিচ্ছে বেরো যাওয়ার জন্য তার রুম শিলিগালা করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে মেহেদি হাসান রাসেল যে হচ্ছে সাধারণ সম্পাদক সেরে বাংলা হলে ছিল তার রুমও হচ্ছে বের করে দেওয়া হয়েছে মানে সে ছিল তার রুম সিলগালা করে দেওয়া হয়েছে তাদেরকেও বের করে দেওয়া হয়েছে এবং যারা নন পলিটিক্যাল বাট হচ্ছে দেখা গেছে পাশ করে যাওয়া ছয় মাস হচ্ছে হলে আছে তাদেরকেও বের করে দেওয়া হয়েছে এবং লীগের সভাপতি এবং হচ্ছে সাধারণ সম্পাদক ছাড়া বাকি যতগুলো রুম আছে অন্যান্য হলেগালা করা আচ্ছা এই জিনিসগুলা মানে মানে ইমিডিয়েট যে একশন তারা নিছে সেটা আসলে আমরা মানে আমাদের যারা আন্দোলনের সাথে ছিল তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে বাট এখন কথা হচ্ছে মানে কতদিন থাকবে বা আবার নতুন করে মাথা দিয়ে উঠবে কিনা এটার একটা সম্ভাবনা থাকে এখন হচ্ছে ধরেন প্রতিটা হল ওয়াইজ যে যারা পলিটিক্যাল আছে তাদেরকে ডাকা হয়েছে সাথে যে বলতে যারা হচ্ছে এখানে আমাদের ব্যাচের মধ্যে যুক্ত আছে পলিটিক্স সাথে তাদের হচ্ছে যদিও বই ছাতলি জিনিসটা নাম উঠে গেছে অফিসিয়ালি ভাবে তাও তাদেরকে হচ্ছে একটা ইয়া দিতে হবে যে আমি এরকম তো এরকম অনেকেই দিচ্ছে যে নিহা আমি যতটুকু জানি যে নিহাদের ব্যাচ থেকে অলরেডি তিন চারজন এসব এভাবে দিছে আমাদের ব্যাচ থেকে আমি যতটুকু জানি দিচ্ছে তো এখন এটা হচ্ছে এখন যারা দেয় নাই তাদেরকেও হচ্ছে বলে দেওয়া হয়েছে যে তোরা যদি বইটা বন্ধ হয়েছে লং টার্মে আমার হচ্ছে অন্য জায়গা সেটা হচ্ছে মাঠ পর্যায়ে তো কতটুকু সম্ভব এবং কতদিন পর্যন্ত সম্ভব এটাকে বা মনিটার করা লং টার্মে কারণ এটা তো ব্যাপারটা এমন ভাবে ঢুকে গেছে এটা তো ইনস্ট্যান্টলি ওভারনাইট নাইট আপলুড করা সম্ভব না এমনকি আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম যে নর্মাল ছাত্ররা এটার সাথে জড়িত হবে না চা এটাই হয়তো কমন ছিল কিন্তু মানে আমার আমার প্রশ্ন মা মানে আমার কনসান্টান অন্য জায়গায় হ্যাঁ কনসার্টান অন্য জায়গায় সেটা হলো ওভার দা ইয়ার্স শুধু বাংলাদেশের পার্সপেকটিভ না অন্য যে কোনো দেশ যখনই কোন রকমের দমন করা হয়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 তো এই এখন যে ব্যাচ আছে এরা দিন আছে তাদের মধ্যে হয়তো এই ফিলিংটা একটা সেন্স অফ বিলঙ্গিং কাজ করে এখন যারা যখন এটা চলে যাবে নতুন বাজ আসবে তারা এই জিনিসটা তাদের মধ্যে থাকবে না এই যে চেতনাটা যদি বলে আরকি এই যে ছাত্রলীগকে হটাও বা ছাত্র রাজনীতি কে ছাত্র রাজনীতির ছাত্র রাজনীতি ছাড়া আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলা টিকতে পারবে না সেটাই সেটাই আরকি উইল সাম হাউ ম্যারেজ এবং আফটার ফিউ ইয়ার্স এখন যদি না হয় এখন যেটা হয়েছে টিচাররা সত্যি গ্রহের টিচারদেরকে আমি যাতে অ্যাপ্রিস্ট করি একটা অনেক অনেকদিন হয়ে গেছে যে জিনিসগুলো এগুলা অনেক অনেকদিন ঠেকায় রাখতে পারছে বাট একটা সার্টেন টাইমে আসলে সম্ভব না এটা ওনাদেরকে দোষ দিয়ে খুব একটা লাভ প্রশাসনকে আর এন্ড অফ দ্য ডে কিন্তু তারা একটা ফোর্স ইউজ করতেছে ফিজিক্যাল ফোর্স তাদের প্রফেশনের একটা আস্তে আস্তে যখন তারা শুরু করে যেমন তারা একটা রুম দখল করলো ছেলেরা রুম দখল করতে পারতেছে না তাদের ওই অ্যাটিচিউডটা নাই ওই সাইকোলজিক্যাল অ্যাটিচিউডটা নাই যে আমি মায়ের সরাই দিব রাইট এখন হয়তো এই মুহূর্তে আসে বিকজ অফ এন ইনসিডেন্ট বাট ছাত্রলীগ নিজে না ছাত্রলীগের মূল শক্তি কিন্তু পিছন থেকে আসতেছে রাইট তাতে সাংগঠনিক নেত্রীর কাছ থেকে আসতেছে ডেফিনেটলি মানে আমাকে একজন শেয়ার করলো কিছুদিন কথা কোনো ছেলেকে ছাত্রলীগ ধরে নিয়ে গেছে ভালো ছিল সরকারি কর্মকর্তা বাড়ে দাও পুলিশলীগ একদম টপ লেভেল থেকে যখন আসছে শেখ কাছ থেকে তখন ওরা ছেড়ে দিচ্ছে ওটাকে সো এন্ড অফ ডে লং আসলে ওদের মূল যে পাওয়ারের জায়গাটা ওইখানে কোনো না হয় এখনকার <laughs> <laughs> ধরেন যে ওই যে রেহান ভাইয়ের সাথে কি বলে রেহান ভাই যে কারণে হচ্ছে ধরেন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 সাধারণ তৌহিদী মুসলিম জনতা ব্যানারে যারা রাস্তা আন্দোলন নামে এদেরকে এতে কোনো দাম নেই কারণটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টকে আইডিওলজিক্যাল সাপোর্ট করা দেয় আইডিওলজিক্যাল সাপোর্ট দেয় হচ্ছে বা যে পলিটিক্যাল জাস্টিফিকেশন এটা কিন্তু এই এল ক্লাস থেকে আসে বুয়েট ঢাকা ভার্সিটি বা এই শিক্ষিত শ্রেণী থেকে আসে তৌহিদি মুসলিম জনতা নামে যারা রাস্তায় মুভমেন্ট করে ওরা কিন্তু গভর্নমেন্ট কোন এটা আমাদের ব্যচে আমরা মেনশন করতে পারি না আমরা মনে করো সেভেন্টি এ যে যুদ্ধটা হয়েছে অনেক মানুষ যুদ্ধ করে মারা গেছে আওয়ামী লীগ বা বাংলাদেশের সেকুলার এই নামটাকে আমি বলি বেচে খাইছে একটা হচ্ছে ধারণ করুক বছরের পর বছর তাই না এটাই তো চাই আর এরা যেটা করে এটা বেচে তারা পলিটিক্স করছে তারা এটা দিয়ে জাস্টিফাই করছে যে ক্ষমতায় থাকতে হইলে একমাত্র খুব লজিক খুব ফ্যাসিস্ট লজিক খুব সিম্পল যে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 তারা কিন্তু যে লীগ যত খারাপই হোক তবু এদের মধ্যে যেটা আছে এদের হাতেই দেশ নিরাপদ এটা সিনসিয়ারলি বিলিভ করে উইথ ঠিক আছে এবং এটা এটা শিক্ষিত অনেক লোক মেবি তারা লজিক ছাড়া কিছু করে না তারা প্রুফ ছাড়া ভেস করে না এই ধরনের মানুষ আছে বাট ওয়েট কামস টু দিস পলিটিক্স দি আর কমপ্লিটলি ব্লাইন্ড তারা একটাই কথা দেশের স্বাধীনতার পক্ষে একটাই শক্তি আছে এবং এরা যদি পাওয়ার না থাকে দেশ গেছে এটা মানে আমি জানিনা এই ধরনের ব্লাইন্ড মানে বিলিফকে তুমি কিভাবে ব্রেক করবা বিকজ দিদার এর পিপল অ্যারাউন্ড আস যারা এই ধরনের বিশেষ তারা ধারণ করে এবং এরাই হচ্ছে যারা মরছে এবং আজকে আপনার মারা গেছে তারা অনেকে কোন তোমাদেরকে যদি থাকে তোমরা দিতে পারো ইনশাল্লাহ যেটা বলা মানে আমি বলতেছি তা না সেই হিসাবে যেমন দেখেন আপনার এটা হচ্ছে হলের মারার সময় অবশ্যই কেউ না কিছু জানছে ঠিক আছে যেটা ছেলেকে মারা হচ্ছে এটা যে শুধুমাত্র আবরালের ক্ষেত্রে ঘটছে তা না আমিও যে জানি নাই এরকম এরকমও হয়নি আমি অনেক একটা ঘটনা জানি যখন আমি জানছি যে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 যে বাংলাদেশ খুবই সংকটপূর্ণ একটা গন্তব্যের দিকে খুব দ্রুতভাবে শুরু হচ্ছে তো আমি যেটা বলবো সেটি হচ্ছে আমাদের আমরা সম্মিলিতভাবে এ জাতির জন্য দেশের জন্য কিছু করতে পারি আর নাই পারি অন্তত আমাদের নিজেদের এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা সৃষ্টি করতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে নিজেদের পরিধির ভেতর যতটুকু পারি ठीक आज के पडक शेष कर डट कमुकू डब्ल्यू डब्ल्यू कम स्लेश्लह सबा धन्यवाद